আমায় কুন গাঙে ভাষাইলি দয়াল কুল কী নারায়না রায় আমায় কুন ভাষাইলি দয়াল কুল কী নারানাই আমায় কুন ভাষাইলি দয়াল কুল কী নারানাই আমায় কুন গাঙে দয়াল কুল কী নারানাই আমি তিন ও আমি তুড়ি হিকিনা না ডুব নৌকা সাবধানে চালাই আমাই কুঙ্গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারানাই আমায় কুঙ্গি ভাষাইল দায়াল নাই রে কুল কিনা দানাই আমায় কোন গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কী না দানাই আমায় কোন গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কী না দানাই ঝড় তুফানে গঙ্গে তোরে বাই আজতে ভয়না করে ওরে দয়াল ঝড় তুফানে গঙ্গে তোরে বাই আজতে ভয়না করে। তুই থাকিস যদি কতুই থাকিসি যদি সঙ্গে আমারে শঙ্কা কিছুই নাই আমায় কোন গাঙে ভাসাইলি দায়াল কুল কিনা রা নাই আমায় কোন গাঙে ভাসাইলি দায়াল কুল কিনা নাই আমি তরি কিনা আমি তরি কি না ডুব নৌকা সাবধানে চালাই আমায় কুঙ্গাঙ্গে ভাষাইলি দয়াল কুল কিনারণাই আমায় কুঙ্গাঙে ভাষাইলি দয়াল কুল কিনারণাই নাই নাই রে কুল কিনারণাই আমায় কুঙ্গাঙে ভাসাইলি দয়াল কুল কিনা রানাই আমায় কুম গাঙে ভাসাইলি দয়াল কুল কিনা রানাই মরুন বিজি পাকা মাঝি তার ধর আছি হাল দয়াল রে সাথে বৈঠারি ভাই তুইলা দিয়াহা পাল ও দয়ালি তুই লা আহা পাল মরুন বিজি পাকা মাঝি তারে ধুই রাছি হ দয়াল রে দিশাতেই বই ঠারি ভাই তুইলা দিয়াহা পাল ও দয়ালি তুইলা দিয়াহা পাল ও না বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাধুন যাও টুটিয়া ও দয়ালি বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাঁধুন যাও টুটিয়া উতর পাই যদি গো অতুর পাই যদি গো খাস করুণা পার হব নিশ্চয় আমায় কুম ভাষাইলি ভাসাইলি দয়া কুল কিনারা নাই আমায় কুঙ্গাঙে ভাসাইলি দয়া কুল কিনারানাই আমি তোর কিনা ও আমি তোরী কি না ডুব নৌকা সাবধানে চালায় আমাই কুমা গে ভাষাইলি দয়াল কুলকিনারণাই আমায় কুমা গে ভাষাইল দয়াল কুলকিনারণাই কুল কিনারানাই আমায় কুম গাঙে ভাষাইলি দয়াল কুল নাই আমায় কম গাঙে ভাষাইলি দয়াল কুল নাই আমায় কুম গাঙে ভাষাইলি দয়াল কুল নাই আমায় কুম গাঙে ভাষাইলি দয়াল কুল কিনারানাই আমায় কম গাঙে ভাষাইলি দয়াল কুকিনাদন